হামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আমরা কালকে শাহাদার শর্ত নিয়ে আলোচনা করছিলাম শাহাদা শর্ত প্রথম শর্তটা শুধু আমরা আলোচনা করছি বাক্যগুলো আজ করবো খালি একটা আলু তফিক দেন ইনশাল্লাহ কালকের আমার বক্তব্যে আমি একটা ভুল কথা বলছি ভুল কথা বলতে স্লিপ অফ টাং এটা আমি এক পর্যায়ে বলছি মক্কার মুনাফিকের এটা মদিনার মুনাফিক হবে মক্কা মুনাফিক মক্কায় আসলে মুনাফিক ছিল না মানুষ যখন নিঃস্ব থাকে অত্যাচারী থাকে বা সহায় সম্বলহীন থাকে তখন তার কাছ থেকে মানুষ অন্য মানুষরা প্রাপ্তির আশা করে আর প্রাপ্তির আশা করে না দেখি একদম নিকটজন যারা অথবা যারা সত্যিই কাছের মানুষ তারাই শুধু আশেপাশে থাকে দুঃস্থ মানুষের অত্যাচারিত মানুষে দুর্বল মানুষের প্রাপ্তির আশা থাকে না বলে যারা মুনাফিক বা যারা মুখে একটা ভিতরে একটা থাকে সেরকম মানুষ তাদের কাছে ভিড়ে যায় যখনই প্রাপ্তির আশা হয় বা প্রাপ্তির সম্ভাবনা দেখা দেয় তখনই তাদের কোনো মানুষ অথবা জনসমষ্টির আশেপাশে মুনাফিকরা ভিড় করে সাক সন্ন্যাসীরা ভিড় করে এটা আমরা এমনি দেখি যে যখন কোনো একটা পার্টি পাওয়ারে যায় আমাদের দেশে ব্যাস তখন দেখা যায় যে নতুন নতুন অনেক তাদের শরীর জোটে জোটে তাদের অনেক ফলোয়ার জোটে বা অনেক মানুষ এসে ধর্ণা দেয় আশেপাশে গুরগুল করতে থাকে কিছু পাওয়ার পাওয়ার আসায় প্রাপ্তির আসায় সো মকায় মুসলিমদের এইরকম কোনো অবস্থা ছিল না বা এরকম কোনো কিছু দেওয়ার ছিল না অন্যদের মদিনায় যখন আসলেন তখন তারা যেটু এক ধরনের শাসন রাষ্ট্রযন্ত্র বা শাসন কর্তা হইলেন এখানে মুসলিমরা তখন তাদের হাতে দেওয়ার ব্যাপার ছিল অথবা তাদেরকে ভয় করার ব্যাপার ছিল বা তাদের কাছে ফেভার চাওয়ার ফেভার বা তাদের চোখে ফেভারেবল হওয়ার ফেভারেবল ই পাওয়ার তাদের কাছে ফেভারেবল ট্রিটমেন্ট পাওয়ার দরকার ছিল তখন মুনাফিকরা এসে ভিড় বসতে তাদের চাইবে সুতরাং মক্কায় মোনাফিকের কথাটা আমার মধ্যে মুখোশকে মক্কা কথাটা বের হয়েছিল এটা মদিনা হবে মদিনায় মুসলিমদের মাঠে মুসলিমদের সাথে মোনাফিকের ওঠা বসা ছিল অবশ্যই মোটামুটিভাবে জানেন তারা কারা কিন্তু এই যে ভিতরের ব্যাপার এটাও একটা উচুল বা একটা মূলনীতি ইসলামের যে আপনি কেউ যখন মুখে বলতে চাই সে বিশ্বাস করে আপনি তার ভিতর দিক করে দেখবেন না যে আসলে কতটুকু পারবেন আপনি সুশাসনকে জানানো হয়েছে কারা মুনাফিক এবং তিনি একজন সাবেক জানায় গেছিলেন কারা মুনাফিক তা সত্ত্বেও কিন্তু তাদের কেউ মসজিদে আসতে বারণ করে না বা বলে নাই যে তোমরা এখানে ব্যয় হয়ে তোমরা না যাই হোক সেটা অন্য ব্যাপার সেটা এছাড়া আজকে আমরা দ্বিতীয় পয়েন্টটাতে যাবো আর একটা কথা বলে রাখি যে আপনাদের কারো কারো জন্য কিছু কিছু টান নতুন মনে হতে পারে এটা আপনারা জেনে নেবেন অথবা আমাকেও জিজ্ঞেস করতে পারেন বা আপনাদের আশেপাশে যারা আছেন যারা স্পর্শ তাদের জিজ্ঞেস করতে তো এই সময় আমাদেরও কিন্তু যে আমরা একটা হালাকা বা একটা টার্স অথবা একটা লেকচার শুনতেছি একটা প্রাণ বুঝলাম একটা ইসলামিক শব্দই বুঝলাম খুব খুব কমন শব্দ অনেকে মানুষ আর বোঝায় না বোঝে পড়াটা লেকচার শেষ হওয়ার পরে হয়তো বলতেছে যে আচ্ছা এটা কি বললেন তখন দেখা গেল যে তার সমস্ত এতক্ষণ সময় ধরে তার অরিয়েন্টেশনটি ঠিক হয়নি যেভাবে সে ভাবতেছে যেভাবে সে জিনিস চিন্তা করতেছে সেটা ঠিক হয় নাই তো আমরা চেষ্টা টাইম টু টাইম নতুন শব্দ আসলে সেটাই করে দিতে এই শব্দগুলো সবাই জানার কথা যারাই শুনতেছেন তবুও কালকে বা আগেও আমি বেশ কয়েকবার শব্দ উচ্চারণ করছে ইলা এটা নিশ্চয়ই সবাই জানে ডেয়েটি বলতে যেটা বোঝাই আমরা যাকে যার ইবাদতারা হয় মহাবোধ বা এই ধরনের আসে আজকে আমরা দ্বিতীয় শর্তটা পড়ি এসের শাহাদার দ্বিতীয় শর্ত হচ্ছে যে শাহাদার বিষয়বস্তু অর্থাৎ এই যে লাহ ইল্লা এটা তো এটা আমরা সাক্ষ্য দেই এটা বিষয়বস্তু সম্বন্ধে অ্যাবসলুটলি শিওর হইতে হবে যদি এটা আপনার আপনি যদি কোনো রিওয়ার্ড চান বা এটার বিনিময়ে আপনি জান্ন চান ওই ওই পর্যায়ের বিশ্বাস আপনার থাকতে হবে এবং অ্যাবসোলুটলি শিওর হইতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না আপনার সন্দেহটা হচ্ছে ইয়াকিনের উল্টা ব্যাপার তবে আপনার ইয়াকিন থাকতে হবে এটা আমরা বলতেছি সেকেন্ড শর্তটা আর ইসলামে যেসব ব্যাপার নিশ্চিত অথবা বিশ্বাসের ব্যাপার যেগুলো আমরা আগেই বলছি যে আকিদা বলতে আমরা কী বোঝাই সেট অফ বিলিভস যেটাকে বলি আমরা ইনশাআল্লাহ আগে দিনে আকিদা নিয়ে বা সেট অফ বিলিভস নিয়ে পরে পর্যায়ক্রমিকভাবে অন্য কথা বলব বা অন্য আলোচনা করব তারপরেও যেসব ব্যাপার আকিদা পয়েন্ট বা বিশ্বাসে সেট অফ বিলিভসে দিতে যা পড়ে সেগুলো নিয়ে কোনো রকমের সন্দেহ পোষণ করার নামই হচ্ছে কুফর কুফর কথাটা হচ্ছে যে যা ইসলাম থেকে আপনাকে বের করে দিবে অথবা যা যা করলে আপনি আর মুসলিম থাকবেন না সাধারণভাবে কুফর বুঝতে বোঝানো এটা কেউ যদি অজ্ঞতাবশত অজ্ঞতা বসত হয়তো অনেক সময় কোনো একটা ব্যাপারে সে না জানতে পারে বা সে না জানতে পারে যে জিনিসটা এবং জিনিস বা জিনিসটা করেন এবং সুন্নে আসে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের দেশে অনেক মানুষ তাবিজ করে এখন সে জানে না যে তাবিজের তাবিজ করাটা শেফ বা তার তাবিজ করাটা হতে পারে বা এটা ইমান বিনষ্টকারী বিষয় অথবা এটা এটাকে বিশ্বাস করলে ইমান চলে যাবে এই জিনিসটি সে জানে না এটা হচ্ছে একটা বিষয়ে তার তার সে নিশ্চিত না সে জানে না যেটা কোরআন সন্ন্যার বিষয় এটা হচ্ছে ব্যতিক্রম কিন্তু যদি কেউ জানে যে কোরআনে বা সন্ন্যায় বলা হয়েছে বা একটা জিনিস নিষেধ করা হয়েছে তথাপি যদি সে অথবা একটা জিনিস নিশ্চিত করা হয়েছে যে আকেরাতে কথাই বলি জান্নাত জাহান্নাত আখেরাত কবরের আজাদ এরকম যে জিনিসগুলো কোরআন এবং সন্ন্যায় আসছে এগুলো যদি সে জানে যে এগুলো কোরআন মন্নায় আসে এবং তথাপি যদি সে যদি সে সন্দেহ পোষণ করে তবে সে আর মানে ইসলাম থেকে বেরবে কেন কুফর করবে কথা কুফর কথাটা আমরা অনেকে রাফলি জানি যে যেটা একটু আগে বলছিলাম যে আমরা কিছু টার্ম বা কিছু শব্দ কিছু কিছু প্রতিশব্দ অথবা কিছু শব্দ বা কিছু পরিভাষা অনেক সময় আমাদেরকে আমাদের ই করার দরকার আছে মানে করে দরকার আছে বিশ্ব কুফর যেমন আরবি ভাষার একটা রীতি বলতে পারেন আপনি যে অথবা একটা খুব মজার ব্যাপার হচ্ছে যে অনেক শব্দ বা বহু শব্দের পেছনে একটা গল্প থাকে দেখা যাবে যে আপনি আমি যেভাবে শব্দটা জানি যে সেন্সে জানি বা যে অর্থে জানি আসল অর্থটা একে ছিল আসল অর্থটা অন্য কিছু ছিল কিন্তু পর্যাপ্ত যেমন আমরা আকিদা আগেই বললাম আকিদা শব্দটা থেকে আসতে আমরা একটু বলতে চান থেকে আসে উকতা তৈরি থেকে আসে আখ মানে হচ্ছে গাঠ ছড়া বানায় বিয়ের সময় যে একজন साथ मेर एक मेरी है मेन जिसके आग हो तो आसा आसल जिस अथचा बधमन धारणा विश्वास शेष पर मानी हम बधमन धारणा विश्वास एक ही कफर शब्द तो आज के काफारा थे काफारा हे एक कृषक जो बीज बपन करीजट पुते दिए ढे दे अर्थात से बीजता के लुकाय এইটা হচ্ছে কাফারা শব্দটার শব্দগত অর্থ বা বিশ্বনিগত অর্থ এখান থেকে কাফারা যখন ইসলামিক পরিভাষা ব্যবহার হয় তখন এটার মিনিং দাঁড়ায় যে সে সত্য গোপন করছে সে অবিশ্বাস করছে সে আল্লাহ বিশ্বাস করছে পৃথিবীর সবচেয়ে বড় সত্যকে সে লুকাইছে অথবা অস্বীকার করছে এই টেন্সটা আসে কাফার থেকে এবং যে কাফারা কাফার যা করলে কাফারা হয় সেটাকে কুফর বলা হয় এবং যে করে তাকে কাফে বলা হয় এই এইভাবে একটা এসে থেকে আসে শব্দটা কুফোর যখন আমরা বলবো স্বাভাবিকভাবে আমরা বুঝবো যে কুফোর বলতে আমরা বোঝাচ্ছি যা করলে কি ইসলাম থেকে বের হয়ে যায় বা ইসলামে আর মুসলিম থাকে না বা ইসলামের বা ইমানের অপোজিট জিনিসটা কুফোর কিন্তু এখানে একটু কথা আছে কুফর কিন্তু আবার দুই ধরনের হয় এটা আমরা মনে রাখবো এবং যখন আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো মানুষকে কাফের বলবো না আমাদের সেটা ডিউটি আমাদের সেটা কাজ না আমরা কাউকে কাফের ব্র্যান্ড করব না বা কাউকে কাফে ডাকবো না কাউকে কাফের প্রতীয়মান করবো না বা তাকে তার উপর লেভেল লাগাবো না যে সে কাফের এটা আমাদের কাজ প্রথম কথা সেটা আর দ্বিতীয়ত হচ্ছে যে কুফোরের ভিতরে আবার দুই ধরনের কুফোর আছে বড়ো কুফোর এবং ছোট কুপুর বড়ো কুফোর হইল কুফোর আকবর বলি আমরা বড়ো কুফর যেটা সেটা করলে জ্ঞান যদি কেউ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে বা ই করলে বুঝে যদি করে আর ছোটো কুফর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইসলাম থেকে বের হবে না বা এটা অনেক বড়ো একটা অপরাধ বা বড়ো একটা পাব একটা উদাহরণ দিচ্ছি আমি যেমন একজন মুসলিমকে হত্যা করা এটা কিন্তু ছোটো কুফর হাদিসে আসছে আবার পরে আলোচনা করবো এটা নিয়ে অনেক সময় আছে বা অনেক ই আছে মানে পরিসর আছে এটা আলোচনা করা আরেকটা হচ্ছে যে আপনার কারো লিনিয়েস নিয়ে গালিগালাজ করা অনেকে বলে ছোট লোকের বাচ্চায় তো এর বংশ ছোটো লোকের বংশ মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিম কিছুতেই এটা বলবেন এগুলো হচ্ছে ছোট কুফর এগুলো করলে কেউ কাফির হয়ে যায় না সত্যি কিন্তু সেই খুব গর্ভিত একটা পাপ করে এবং কবিরা গুনার উপরে ছোটো কুফটটা হচ্ছে কবিরা গুনার চেয়ে গর্ভিতই অবশ্যই তবা করতে হবে অবশ্যই যদি কারো প্রতি আপনি ই করে তার কাছে মাফ চাইতে হবে মানে যদি মানুষের হকের ব্যাপার হয় যেমন হত্যা করা যেটা বললাম এটা কি এটা এটার এক্সপায়শন কী এটা থেকে এটার থেকে মুক্তি পাওয়ার উপায় কী যে এত বড়ো পাপ সেটা হচ্ছে যে এটা মানে প্রবত করবেনি আর যাকে হত্যা করছে বা কেউ করছে তার ফ্যামিলির কাছ থেকে তাকে দাবি ছুটায় নিতে হবে সেটা তারা যদি টাকা পয়সার বিনিময়ে স্যাটেল করে তাহলে ফাইন আর না হলে প্রাণের বদলে প্রাণ অর্থাৎ তার ইসলামী সমাজে তার মৃত্যুদণ্ড হবে তো এই আর কি আমরা আজকের বিষয় সেটা না কথা কথাটা যেহেতু আসলো কুফর এই জন্য আমি বললাম একটু বলে নিলাম যে তবে কুফরের অজুহাত থাকতে পারে কখনো ওই যে বললাম অজ্ঞতা যেটা আমাদের দেশে একজন আলেম আছেন আলেম মানে প্রচলিত ধারায় শিক্ষিত আলেম উনি বড়ো বড়ো কিতাব লিখছেন তো ওনার কিতাবে একদম স্পষ্ট শিল্পের কথা আছে একদম স্পষ্ট শিল্পের কথা উনি হজে গেছেন এবং রাসুল সাদা সালাম কাছে উনি চাচ্ছেন দোয়া করতেছেন প্রার্থনা করতেছেন রসুল কাছে যে তাকে যেন উনি তান করেন বা তাকে যেন বাঁচান তাকে যেন রক্ষা করেন এরকম তাছাড়া তার কোনো গতি নাই রসুল আসলামের কাছে চাচ্ছেন হজে গিয়ে তার কবরের কাছে কাছে গিয়ে যাচ্ছেন এবং সেই কথা যিনি বইতে লিখে গেছেন এখন এই জিনিসটা যেমন এটা শিল্প এবং কোফর বা দুইটাই মানে এটা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথা বা মুশিক হিসাবে ই হওয়ার কথা এইভাবে যদি কেউ কারো ধ্যান ধারণ থাকে যে আল্লাহ রসুল্লাহ আসলামের কাছে যাওয়া যায় মৃত আল্লাহ রসুল্লাহের কাছে কাছে এবং উনি দিতে পারেন কিছু এই ধারণাগুলো খুব খুব গর্বিত পাপ ইসলামের এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো পাপ বাট আমরা যখন একটা ইসে আপনার একটা হালাকায় বা একটা দিনের মজলিসে আমরা যখন একজন বড়ো আলেমকে আমাদের একজন আলেমকে যখন জিজ্ঞেস করছি আল্লাহুল্লা জামার ই যে ফলোয়ার তিনি বা আলু সুল্লা জামার আকেদা মাধার তাকে যখন জিজ্ঞেস করছি যে এই লোক কি মুসলিম আছে আর এই কি আমরা মুসলিম জ্ঞান করব তখন উনি বলছেন হ্যাঁ মুসলিম জ্ঞান করব যতক্ষণ পর্যন্ত তার উপরে হজ্জত কায়েম করা হয় নাই তাকে দেখে বসায় দলিলগুলা বুঝায় যে কোরআনসুল্না দলিল অনুযায়ী এই কথাটা বিশ্বাস করা যাবে না এই কথাটা মনে করা যাবে না এই কথাটা বড়ো কুফর বা বড়ো এই ধরনের কনভিন্স তাকে করার চেষ্টা করার পরেও যদি ইনসারিস্টিংলি সেই ভদ্রলোক বলতেন যে না আমি যেটা বলছি ওইটা ঠিক আছে তখন তিনি ওই পর্যায়ের একটা গর্ভী তৈরি করবেন যে এটা থেকে যদি বের হয়ে যাবেন বের হয়ে যাবেন বা তাকে মুসলিম জ্ঞান করে যাবেন যাই এগুলো আমাদের কাজ এগুলো আমাদের কাজ না বা আমাদের তেমন একটা না আমরা পরে আরও আলোচনা করব ওসব নিয়ে আমরা সেকেন্ড পয়েন্টটা আবার ফিরে আসি যে সন্দেহ থাকবে না কোন তো একবার ইমান আনার পরে একবার সাদা উচ্চারণ করার পরে অথবা একবার মানে মুসলিম হওয়ার পরে আর সন্দেহ থাকবে না এই জন্য আমরা বলি সবসময় যে মনের প্রশ্নগুলা আমরা যেন আগেই আনসার পাওয়ার চেষ্টা করি তারপরে যেন আমরা আর কোনো সন্দেহে মানে দোদুল্যমান না হয়ে যায় মানে একসময় এটা এটা মানে আসলে ইমানের ভিতরে পড়ে না যদি সকালে মনে করে যে এটা সে নিশ্চিত আল্লাহ আছে না বিকালে মনে করে যে আল্লাহ নেই কথা কথা বলছি মানে এই ধরনের একজন মুসলিম তাকে মুসলিম বলা যাবে সে মুসলিম না আসলে সুতরাং তাকে নিশ্চিত হইতে হবে ইয়াকিন যেটা বললাম ए सदा विषयबस्तु अर्थात अरला आल्लाह छाड़ा योग्य को सत्यार्लाई अफकोर्स आल्ला रस्मृति तो विश्वास करते ही और कोकम सन्देह थको इन एक आयात कोर्ट करा जरा रचनाटा लिख सारा बोलते कारमिन जरा आल्लाह और रसुलर प्रति ईमान आने पर सन्देह पोषण करना और जीवन और सम्पद दा आल्ला पथ जिहद करे ताराई सत्यनिष्ठ সুরা হুজুরাত পনেরো নাম্বার আয় আপনার দেখে নিহ দেখতে পারেন এরপরে একটা আপনাদের কালকে বলতেছিলাম যে একটা হাদিস আছে যে হাদিসটা মানে কতগুলো হাদিস একটা না এই বিষয়ের উপর কোন বিষয়ের উপর লাইল্লাহ এটা জেনে যে মারা যাবে তার জন্য জান্নাক বা তার জন্য না যাক তার জন্য তার যে স্যালিব্রেশন যেটা আমরা করি এটা সম্বন্ধে অনেক হাদিস আমি বললাম যে আছে কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট শব্দে আছে কালকে এই আমি উল্লেখ করছি আজকে যে হাদিসটা পড়ব এই প্রসঙ্গে এই ইয়াকিম যে প্রসঙ্গে প্রসঙ্গে সেটা হচ্ছে এমন এমন কেউ নেই এটা মুসলিমের হাদিস কিন্তু কালকের আমরা মুসলিমের হাদিস করছিলাম মুসলিমের হাদিস মুসলিমের হাদিস এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য এমন কেউ নেই যে মানে যে মনে করবে এরকম এই কথা বোঝাই দিকে এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য। আল্লাহ ছাড়া কেউ এবাদতের যোগ্য নয় এবং আমি আল্লাহ রসুল যেটা রাসুল সালাম বলতেছেন এই ঘোষণার সমেত সমেত আল্লাহর সামনে উপস্থিত হবে এবং এই ঘোষণা সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকবে না অথচ সে জান্নাতে যাবে আর সহজ করে বললে সন্দেহ ছাড়া আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য কোনো ইলা নাই এবং রসুল সাল সালাম আল্লাহ রসুল অর্থাৎ তার সাথে আল্লাহ আল্লাহ যে কথাগুলো এই ঘোষণা সম্বন্ধে আল্লাহ সঙ্গে উপস্থিত হবে এবং এই ব্যাপারে তার মনে কোনো সন্দেহ থাকবে না সে নিশ্চয়ই হয় এই কথাটা বলা উচিত এরপরে যাদের অন্তর সন্দেহ যুক্ত তাদের সম্বন্ধে আল্লাহ অন্যত্র বলছেন তাদের তিরস্কার করছেন সুরাত পঁয়তালিশ আল্লাহ বলতেছেন শুধু তারাই আপনার কাছে ব্যাপারে অব্যাহতি চায় যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা সন্দেহ আর তাই সেই সন্দেহের বশবর্তী হয়ে তারা দৈদুল্যমান বা দ্বিধাগ্রস্ত হয় শ্রত আবার পঁয়তাল্লিশ তার তারাই অব্যাহতি চায় অর্থাৎ এখানে তো ওই পার্টিকুলার সময় একটা জেহাদের ঘটনা বা একটা জেহাদে যাওয়ার ড্রাফট যেটাকে আমরা করি নাম লেখানোর ব্যাপার সেখান থেকে আসলে এটা কিন্তু এমনিতেও দেখবেন যে কোনো একটা যে কাজটা ফর্জ ওয়াজিব বা নেওয়ার ওয়াজিব বা অবশ্যকরণীয় বা আল্লাহ একটা আহ্বান বা আল্লাহরসাল আদেশ বা একটা নিষেধ এগুলোর থেকে অব্যাহতি স্বাভাবিকভাবে আমাদের চাওয়ার কথা না বিশেষ করে একটা যদি ফর্জ বাজিব পর্দায় হয় কিন্তু এগুলোকে পাশ কাটায় যায় যারা তারাই যায় যাদের যারা সন্দেহ পোষণ করে অর্থাৎ যাদের ভিতরে সন্দেহ থাকে আসলে তা আসে কিনা জানা জানা জাহনাম আসে কিনাই আল্লাহ আসেন কি নাই থাকতেও পারে না থাকতে পারে যেই জন্য আমরা কিন্তু এই এই আলোচনাগুলোর শুরু করছি কিনে আল্লাহকে সত্যি আছেন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেন আমরা পরবর্তীতে দোদুল্লাবান না হয় আমাদের আমাদের জন্য সন্দেহ না থাকে তো যাই হোক এরপরে যে কথাগুলো বলছেন এইখানে গুলো আমরা আগে আলোচনা করে ফেলছি যে শাহওয়াত সুপহার অন্তরের রোগ দুই রকমের রোগ আমরা বলছি তার ভেতরে আমরা বলছি যে সন্দেহ এমন একটা জিনিস যেটা মানুষকে ঘুরে করে খায় মানুষ জীবন ধ্বংস হয়ে সুতরাং কোনো জিনিসের সামান্যতম যদি সংশয় লেখা দেয় আমাদের উচিত সেটা জ্ঞানের ভিত্তিতে একেবারে পুরস্কার করে নেওয়া যে জানে তার কাছে যাওয়া অনেক সময় আমাদের জ্ঞান আমাদের জ্ঞানটা কম থাকে আমার নিজের ওরকম হয়েছে যে আমি একটা জিনিসটা খুব স্ট্রাগল হয়ে গেছি বা খুব বিচলিত হয়ে গেছি তারপরে আমি একজন আলের কাছে ছুটে গেছি উনি যখন আমাকে বোঝায় বলছে অনেক আগে কথা বলতেছে আমি তখন আমি বুঝি যে ও আচ্ছা এটা এরকম এটা হইতে পারে মানে এটা ঠিক সন্দেহ না মানে অনেক সময় আপনি যে জবাব জানেন এটা আর একটা জিনিস সন্দেহ হচ্ছে একটা জিনিস এটা জিনিস সেটা হচ্ছে যে আপনি কমফোর্ট ফিল করতে চান আপনি জানতে চান যে এটা এটার কারেক্ট এটা কি আর জানলে আপনার বেড়ে যাবে আপনার আপনার আপনার কনফিডেন্ট হন সেটা ঠিক আছে সমস্যা নেই আমি বলছি আগে ইব্রাহিম ঘটনা বলছি বলছে না আল্লাহ তুমি যে জীবিত করতে পারো একটু দেখাও এটা তখন আল্লাহ বলছে তোমার সন্দেহ আছে উনি বলছেন সন্দেহ নেই বাট আমি কমফোর্ট ফিল করছি এই যে কমফোর্ট ফিল করাটা আমাদের যা জানলে বুঝলে এই সম্বন্ধে জ্ঞান আসলে বা যা প্রমাণ পাইলে আমাদের ইমানটা বেড়ে যায় এইরকম সন্ধান করাটা দোষের কিছু না এটা আমি করতেই পারি আমি আসলে আমার প্রোগ্রেস খারাপ হচ্ছে আমি জাস্ট একটা পয়েন্টই এই করলাম শর্তে দুইটা পয়েন্ট আমরা এই প্রথমটা ছিল অর্থ বা ওই সম্বন্ধে জ্ঞান কী বলতেছেন জানা কালকেরটা ছিল আর আজকেরটা ছিল ইয়াকিন বা অ্যাপসোলুটলি শিওর হওয়া যে আপনি সাহাদা যে বিষয়বস্তুটা বলতেছেন যে আপনার কোনো সংশয় সন্দেহ ইয়াকিন থাকবে এই ক্ষেত্রে কী থাকবে যে আল্লাহ নিশ্চয়ই আছেন আসেন তো অবশ্যই এবং আল্লাহ ছাড়া এই বাজারে যদি কোনো সত্যিকার দীলা নেই এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন আজকে এই পয়েন্টে থাক ইনশাআল্লাহ কালকে থার্ড থেকে চেষ্টা করব যদিটুকু প্রাঙ্গি করতে আসসালাম আলাইকুম রহমতুল্লা